ধীরে ধীরে আল্লাতাল সবগুলো বিষয়ের পূর্ণতা দান করছেন পূর্ণ দিন এটাকে আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন এখন আল্লাহ রব আল কে পাওয়ার একমাত্র মাধ্যম এই ইসলাম এই অপূর্ণ পাওয়ার মাধ্যম আর থাকে না বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা এবাদতের মাধ্যম কিন্তু অপূর্ণ সেগুলোর অনুসরণ ইসলাম বলা হয় না পরিভাষায় কি বলা হয় না ইসলাম বলা হয় না এদেরকে বলেছেন যে আমার আগমনের পর আমার আবির্ভাবের পর চাই পূর্বে ইহুদি থেকে থাকো চাই খ্রিস্টান থেকে থাকো আমার উপর ইমান আর কেউ মনোনীত দিন হলো ইসলাম বোমাইয়া বাতিল ইসলামী দিন আর ইসলাম ছাড়া অন্য কোন দিন যে তালাশ করবে তার থেকে এটা গৃহীত হবে না গ্রহণযোগ্য তার এটা কবল হবে না সে ক্ষতিগ্রস্ত হবে। সে দিন পালন করেছে ইসলাম ছাড়া অন্য দিন সে কি হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে মূলত আদম আলি ইসাল্লাম থেকে নুহালিহিস থেকে যেই আল্লা সামনে কি করা আত্মসমর্পণ করা সব উমতের কাছে রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে ভর্জন করো আল্লাহর সব ধর্মের মধ্যে কি ছিল। আল্লাহ তাগু করে আল্লাহর নিজের সম্পূর্ণ সমর্পণ কার সামনে আল্লাহর সামনে সমর্পণ অর্থ শুধু আল্লাহর এবাদত বন্দিগিগুলো আদায় করে যাচ্ছি এতটুকুই না আল্লাহর শত্রুর সাথে আমার কি বিদ্যমান শত্রুতা বিদ্যমান আল্লাহর শত্রুর প্রতি অস্বীকার আল্লাহ শত্রুর সাথে শত্রুতা জালনা আলি কুল্লিন আদু মুজরিম সব নবীদের জন্য অপরাধীদের মধ্যে কিছু লোক আমি কি বানিয়ে রেখেছি শত্রু বানিয়ে রেখেছি তো সব নবীরা যেমন আল্লাহ পাকে আবাদতের আহ্বান করেছেন তেমনি আল্লাহর শত্রুদের সাথে তাদের শত্রু তাও কি ছিল আল্লাহ কাছে নিজেকে আল্লাহ করা সমর্পণের যে চূড়ান্ত একটা নকশা আল্লাহ রব আলমিনের কাছে লোহে মাহফুজে ছিল সেটা তখনো কি হয় নাই দুনিয়ার মধ্যে আসে নাই চূড়ান্ত পূর্ণ নকশাটা কি করে নাই ঘোষণা করে দিয়েছেন এইবার তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ম সুসম্পন্ন করে দিলাম আর ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য কি করেছে মনোনীত করেছি অন্য অন্য ধর্মের মধ্যে যে আদর্শের চর্চা হইতো সেটার নামও ইসলাম সেটাও কি শাব্দিক ভাবে কি কিন্তু ইসলাম হিসাবে নাম দেওয়া হয়েছে পূর্ণ ইসলামটাকে আংশিক ইসলামটাকে ইসলাম হিসাবে কি দেওয়া হয় নাম দেওয়া হয়নি ইসলামের সাথে নাম পাইছে কোন ইসলামটা পূর্ণ তোমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি নামকরণ করেছেন কি বলে নাম দিয়ে গেছেন এই উমতে যেম আ মুসলিম আমাদের বংশধর থেকে আপনার একটা উম্মতে মুসলিম আপনি কি করেন বানিয়ে নেন সেই ইব্রাহিম আসলামের দোয়ার বাস্তবায়নটা প্রকাশটা হইল সেটা এদের নাম মুসলিম জাতিকে কি ইব্রাহিম আসলাম এই যে দোয়া করে নাম রাখছে এদের নাম ওই কি মুসলিম আপনারা এই মুসলিম নামটা কি করে নাই পায় না কি নাম পেয়েছে মুসলিম কারণ ইসলামের সবগুলো বিধান তাদের উপর কি করে নাই আসে নাই সবগুলো বিধান আসার আগেই নামটা আগে দেওয়া যদিও সেটা কি ছিল সেই সময়ের জন্য এটা এমন ইসলামের জন্য যেটা পরিপূর্ণ তো এখন আমরা মুসলিম মুসলিম এর অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আর আল্লাহর শত্রুদের সাথে কি পোষণ শত্রুতা পোষণের সাথে কেউ যদি আল্লাহর সামনে আত্মসভন করছে কিন্তু শত্রুদের সাথে শত্রুতা পোষণে নাই সে কি হয় নাই ইসলামে প্রবেশ করে ফিসিলনি করেন ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে পরিপূর্ণটা কি হবে তোমায় পুর্বিত যে তাগুদকে অস্বীকার করবে আর আল্লাহর পরিমাণ আনবে এটা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে গেছে ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর এখন আংশিক ইসলামের দিকে ফিরে যাওয়ার কারণে অবকাশ নাই। কিন্তু আংশিক ইসলামটা বিভিন্ন সময়ে ছিল না ছিল না পূর্বপুরুষের যতগুলো কার্যক্রম ছিল সেইগুলির চর্চা কি হবে কে হয় ইহুদিয়ত গ্রহণ করবে কে হয় নাসরানিয়ত গ্রহণ করবে হয় কি জাভুরের এই বিষয়গুলির মত বিষয় গ্রহণ করবে পূর্বে যতগুলো দল উপদল যত দলগুলির মতবাদ ছিল এইগুলিও এখানে কিভাবে প্রকাশ পাবে তা নি বিষয়টা সৃষ্টিগতভাবে এই ধরনের কিভাবে প্রকাশ পাবে আর পূর্বে এতগুলো দল হয়েছে কেন আংশিক দিন গ্রহণ করার কারণে মুসা আলা ইসলামের ধর্মের মধ্যে কি পুরা দিন ছিল ইসলামের ধর্মের মধ্যে পুরো দিন ছিল জাবুরের বিদ্যালয়ের মধ্যে পরিপূর্ণ দিন ছিল পরিপূর্ণ দিন তো মুকাম রসুলের উপর কিন্তু অপূর্ণটা ছিল কিন্তু ওই অপূর্ণরা ওই সময় ততটুকু দিয়ে তারা কি পাওয়া গেছে না যাকা গেছে সেই সময়ের জন্য এটা কি ছিল যথেষ্ট ছিল যেহেতু এর পরবর্তীটা কি হয় না জেলো সে ইমানের ভিতরে আসলো না নাজেল হওয়ার পরে এখন যদি কে হোক তাওরাতের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে সে কি মুসলিম কাফের সে কি ইয়াহো দিও না সে ইহুদি তো সেই সময় যারা ইহুদি ছিল তারা তো কি পেয়েছে আমার আবির বদল করে ইহুদি হোক আর নাসরানি হোক যদি আমার পরিমাণ না আনে আর আমি যা যে বিষয়ে নিয়ে আসছি পরিমাণ না আনে আমার উপর জানা জেলে যেটার না আনে ফেলে সে কি পাবে না নাজার পাবে না এবং নাম ওই ইহুদি ধরে রাখলে কি হবে এখানে ইহুদিও গ্রহণযোগ্য না কিন্তু সৃষ্টিগত বিষয় হলো যে এই ধরনের বিভিন্ন দল হবে কেহ ইহুদীয় করবে না সর গ্রহণ করবে এই জন্য সোর খাতে মহবুব আলহিনের পর থেকেও আমাদের আমাকে বাঁচাও আর পথ থেকেও বাঁচাও কিন্তু সেই ইহুদিয়ত আর নাস বর্তমানে এটা বল ভুল এটা বাতিল চট্টাটা কে যাবে থেকে যাবে তো রসল কি বলছেন সুনানা মান কানাগুলা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 জ্ঞাত সারে অজ্ঞাত সারে কি হয়েছে এটার থেকে বিচ্যুত হয়েছে বিচ্যুতি কি মানে পরিপূর্ণ টানা ধরে আংশিকটা কি করছে ধরছে এখন সেই সময় এই হদি ধর্মের মধ্যে যে পরিমাণ অবতীর্ণ হয়েছিল সেই পরিমাণ পূর্ণ টানা ধরে আংশিকটা কি করছে তারা ধরছে জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে যেভাবে হোক এইভাবে তারা কি হয়েছে বিভ্রান্ত হয়েছে এবং গোমরা হয়েছে এখন যদি ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে সময় যতটুকু ছিল ততটুকু কেউ পরিপূর্ণ কেউ ধরে ইসলাম এমন কিছু লোক কি করবে খ্রিস্ট নাসরানিয়তটা এখন পরিপূর্ণ নাসরানিয়তটা ধরছে বিকৃত ধরে না সেই সময় নাসরানিয়ত যদি ওর কি করছে এখন এই জমানায় এসে যদি ইসলাম হয়ে যাওয়ার পর যদি ধরে দেখি অপূর্ণ আর এই অপূর্ণ থাকার কারণে পূর্বে ধর্ম কিছু অনেকগুলি হয়েছে ধর্ম কিছু অনেকগুলি হয়েছে তো এখন ওই এখানেও অপূর্ণ যারা হবে তারা বিভিন্ন জন বিভিন্ন অনুসরণ করবে তাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ আমি উৎসর্গিত করে দিয়েছি আমি সৃষ্টি করে দিয়েছি কি বলছেন কেমন পর্যন্ত এই জন্য এই যে এই আয়তের মধ্যে তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হওয়ানোর স্বাব কি একটা অংশ কি পুরা দিন ছেরা দেয় দিনের একটা অংশ কি করছে ছেরা দিছে হাজবান একটা অংশ একজনে একটা অংশ ছাড়ছে আরেকজনে আরেকটা অংশ ছাড়ছে আরেকজনে আরেকটা অংশ ছাড়া প্রয়োজন নেই প্রত্যেকে কোনো না কোন অংশ কি করছে সারছে এ বাবা এখন একজনের ডান দিকে অংশ ছাড়ছে আরেকজনের বাম দিগের অংশ ছাড়ছে আরেকজনের মাঝের অংশ ছাড়ছে সারার দিক দিয়ে কি হইলো তারা সারার দিকটা মিল হয়েছে কিন্তু যেই জিনিসটা ছাড়ছে সেই জিনিসের দিক দিয়ে তাদের ভাগ করা হইলো অনেক অনেকগুলো হয়ে গেল একটা ভাগ করা আসলে বিষয়টা হলো কি এই যে একতলাভ গুলো কারণ হলো কি ছেড়ে দেওয়া আংশিক বিষয় কি দেওয়া ছেড়া দেওয়া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 কিন্তু সবগুলো ঠিক আছে এমন লোক কতজন মানে এমন লোকরা কয় ভাল সুস্থ শেষ এক কথায় সব সুস্থ আর অসুস্থ কয় প্রকার সুস্থ তো সুস্থই শেষ এক প্রকার আর অসুস্থ এই অসুস্থতার মধ্যেই এদের একজনের অসুস্থ হতেছে এদিক দিয়ে আরেকজনের অসুস্থ হয়েছে আরেক দিক দিয়ে আরেকজনের অসুস্থ হতেছে কি আরেক দিক দিয়ে সুস্থতা কোন দিক দিয়ে সব দিক দিয়ে সব দি ঠিক আছে তা সবগুলি কি আছে ঠিক আছে ইসলামের মধ্যে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো কি অসুখ যেন না থাকে কোন অসুখ যেন না থাকে পূর্ণ সুস্থ হয়ে একজন অক্ষ হবনের সুরত হয়েছে আল্লাহর রশ্মি সবাই মিলে তোমরা কি করো আল্লাহ রসি ধর আল্লাহর জিজ্ঞাসা করা হয়েছে যে রসুলের জীবনটা কি তিনি বলছেন রসুলের জীবন হইলো কি কোরআন আল্লাহর রসিটা হইলো কোরআন আল্লাহ রসি কি কোরআন আর সেই কোরআনটা হইলো কি রসুলের জীবন কোরআনটা হলো রসুলের জীবন যে রসুল চরিত্র রয়েছিল কি কোরআন মানে সে হাবলুল্লাহটা হলো রসুলের জীবন যে জন্য কোরআনে করিম আল্লাহ তাল্লাহ রসুল কে বলছেন কান না রসুল নিজের আদর্শ দিয়া অনুসরণীয় একটা জামাত গড়ে রেখে গেছেন তারা হলেন কে সাহাবাহিক এদের ব্যাপারে কোরআনে কারিমুল আলমিন বলেছেন যে আমিনু কামা আম যে আমার পরে তোমরা অনুসরণ করো কার আমার ফোলাফা হ্রাসি জিনিস এবং বলেছেন আমার পরের সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবিদের যুগ অত এর পরবর্তী যুগ অতবার পরবর্তী যুগ এই তিন যুগের পরে তোমার বেড়ে যাবে এই জন্য রসসেন যুগে সাহবাণের যুগে তবে ইন্দ্রের যুগে তবে তবে ইন্দের যুগে সাধারণভাবে মুসলমানদের মধ্যে দিনটা একই ছিল গালুপ বিভিন্ন ধরনের দল উপদল কি হয় নাই সৃষ্টি এই তিন যোগের পরে বিভিন্ন দল উপদল সৃষ্টি হওয়া কি হয়েছে শুরু হয়েছে কারণ অপূর্ণ দিন ধরা শুরু করে দিছে অপূর্ণ দিন ধরা কি করছে অপূর্ণতা একজনে একদিক দিয়ে আরেকজনে আরেক দিক দিয়ে স্বাভাবিক এরম সময় সবাই পূর্ণ দিনের উপর স্থিতি আর রসল আলী আসালামের পরে সবচেয়ে অনুসরণীয় যুগ হল কারণের জন্য করেছেন তাই না এটা উন্মতির জন্য কি পালনীয় কিছু জিনিস আসছিল রস আসলের জন্য কি হাস তাহার জন্য কি ছিল ফরজ ছিল অন্যের জন্য কি ফরজ কিন্তু সাহাবাহিক আখলা সেটাকে মানার একেবারে হিসি বাহ্যিক একেবারে দৃশ্যমান নমুনাকে সাহাবাই যেটা সবাই কি করতে পারে দেখতে পারো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 এবং রসলের জীবনে কিংসু ছিল জীবনের মধ্যে এই অবস্থা গুলি কি রেছে আর আসছে রসল চলে যাওয়ার পরে খোলা ফাইয়ের আসছে যে যুগটা এই যুগটার মধ্যে কি এমন কোন দিন যে এই সময় এটা প্রযোজ্য অন্য সময় প্রযোজ্য না এটা মাংস হয়ে গেছে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 এই জন্য রসল বলে গেছেন যে আমার পরে অনুসরণ করবা কাদেরকে নেতৃত্বের যুগার মধ্যে তাদের দ্বারা যে এজমা হইছে। সেই জমাটাই হইলো হক জমাত সেই জমাটটা হইলো কি হক জমাত আহলুসন্নত জমাত যে বলা হয় একটা জমাত দ্বারা এখানে একটা সুনির্দিষ্ট একটা দলকে জামাত কি করে বোঝায় সেই সুনির্দিষ্ট জমাতটা কোনটা সাহাবাহী কেরামের কার জামাতটা সাহাবাই জামাত। তারা আহলু সুন্না সুন্না বলতে রসুসমের জীবন রসলামের বাণী তারা কি করে এই ব্যাখ্যার আলোকে সাহাবাইকার সাহাবাইকারের আমলের আলোকে কোরআনে কারিমে বলা হয়েছে যে তোমরা সালাদ আদায় করো সালাতের অনেক অর্থ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 এই অর্থটাই হচ্ছে এখন যদি কেহ এই অর্থে সালাত আদায় করে এবং কোরআনের সালাতের আয়াত গুলোকে কি করে ব্যাখ্যা করে তাহলে সে কি আছে হকের উপর আছে সে জমাতে সাথে আছে জামাত সেটা এমন এটা যদি কেউ বুঝে সালাতের দ্বারা সে হকের আছে সে জামাতে সাথে আছে সে যে যুগেই থাকো এমন এক যুগে গেছে যে যুগে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 মধ্যে কোরআনের আয় গুলি রে তারা কি করতেছে ব্যবহার করতেছে যদিও সে বলেন যে আমি কোরআন মানি কোরআন আয়াতের একটা ব্যাখ্যা আমি কি করতেছি দিতেছি তারপরেও সে কি কাহের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 সে আমার উপরে যদি কি না করে না করে ভিন্ন অর্থ যদি দিন ও না হাই এটা শুধু করেছে সিদ্ধি করে একার ঘোষণা না এই একার ঘোষণাটা এটা কি হয়ে গেছে সেই সময়ের সব সব সাহাবির ঘোষণা হয়ে গেছে যে হ্যাঁ অধিকার মানে বুঝটা সর্বপ্রতম তার মাধ্যমে কি সবার মধ্যে বিস্তার লাভ করছে এটা তিনি বুঝছেন যে বেশি অগ্রসর সে তাতেই বুঝবে যে পাহাড়ের যত বেশি উপরে সে তো তো বেশি দূরে দেখবে না সে তো তো বেশি দূরে থেকে কি করবে দেখবে ছিলেন তো বেশি দূরে থেকে কি করছেন দেখছেন পরে যখন একটু কাছে গেছে না তখন বাকি সবাই তো এটাই তো কি ঠিক তো এজমা হয়ে গেছে সাহাবা এখানে যে হ্যাঁ ইসলামের একটা বিধান কেউ যেটা ইসলামে কিভাবে জরুরি ভাবে নিশ্চিত কি প্রমাণিত এমন একটা বিধান কেউ কেউ যদি বাদ দেয় মানতে কি করে অস্বীকার করে মানতে অস্বীকার করে শুধু অন্যকে মানতে দে এমনও না। শুধু নিজে মানতে কি করে অস্বীকার করে তাইলে তার বিরুদ্ধে কি চলবে এইটা নামাই না আরেকটারে বিকল্প আরেকটা কিছুকে নিয়ে আসতে বিষয়টা এমনও প্রয়োজন নাই শুধু এটা কি কি করে না মানে না মানার জন্য সে কিনা প্রস্তুত না মানার জন্য প্রস্তুত না বিরুদ্ধে এখন যুদ্ধ চলবে চলবে তার বিরুদ্ধে কি চলবে এই ধনুটা এজমাই সাহাবাহী কালামের থেকে হয়ে গেছে এখন এই সাহাবাহি কেরামের জামাত এর আমল যার পাওয়া যাবে সে কি হবে জামাতের অনুসারী একটা জামাত এটা থেকে যাবে এবং তাদের সর্বশেষ কাণ্ডারি হবে মাহদি আলহ ইসালাম অতপর কে ইসা আলহাম কে ইসা আলাই জামাতটা শুরু দিন কি হবে না কিয়ামত পর্যন্ত তারা কি করবে থাকবে কেয়ামত পর্যন্ত কি করবে তারা থাকবে একেবারে কিয়মতের পূর্ব মুহূর্তে কি হবে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া শুরু হবে তখন করবে এরাক এক পর্যন্ত এই জামাটটা থাকবে মা দিয়ে আসবে না আসবেন তারপরে দার জাল বের হবে ইয়াজুজ মাজুজ বের হবে ধাবল আর কি হবে বের হবে এই প্রকাশ কিছু কি আছে আরো কিছু তো আলামত আছে যেগুলি বুঝার কিন্তু কিছু একেবারে চোখে দেখার মতো কি আলামত কি আছে সেইগুলো না হয়ে তো কি হবে আমার সেইগুলো আসবে বলে বুখারির মধ্যে আসছে আমার উন্মতের মধ্যে একটা দল হকের উপর বিজয়ী থাকবে আমার উন্মতের একটা দল হকি না আলাল হক তারা হক নিয়ে বিজয়ী থাকবে আর দেব বলে নেই মানে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 নিয়ে তারা থাকবে হকের উপর বিজয়ী থাকবে তারা হক সারি আল্লাহ আল্লাহর পথে তাদের উপর যে বিপদ এসেছে এই কারণে তারা সাহস হারায় নাই দুর্বল হয় নাই আর নথি স্বীকার করে নাই এরা নতি স্বীকার করবে না কোন শক্তির সামনে হকের ব্যাপারে কি করবেনা তারা হক থেকে বিচ্যতা আপনি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করবেন না অদ্দুলু পায়ুধিন তারা চায় যে আপনি শিথিল তারাও কি হবে শীতল হবে এই শীতলতা অনুসারী হয়ে যাওয়া হয় সে হকের উপর আর গালেব হয়ে নাই তার উপর বাতিল কি হয়ে গেছে গালেব হয়েছে কেননা বাতিলের জন্য সে কি দিয়ে দিছে সার দিয়ে দিছে আর বাতেলের জন্য কিছু সার দেওয়া এটা হলো বাতেলের কে মেনে নেওয়া বাতেলের জন্য কিছু সার দেওয়া এটাই বাতেল কি কিনে না মেনে নেওয়া বাতিলের তাঁত করা আর আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন আপনি বাতেলের কি করবেন না তাঁত করবেন না এই যে বাতিলের তাঁত করলো না বাতেল যত শক্তিশালী থাকুক না কেন সেটাই হকের উপর কি হওয়া বিজয়ী থাকার অর্থ হকের উপর বিজয়ী থাকার অর্থ কি বাতেলের কোন রূপ বাতেলকে কিনা দেওয়া সার না দেওয়া এটা হলো হকের উপর বিজয়ী থাকার হক অর্থ সঠিক অর্থ বুঝেছি যত দুর্বল অবস্থাই হবে তাদেরকে হ্যাঁ বাতিল যদি তাহলে কোরআনে এর বাস্তব নমুনা নমুনা হলো রসুল সাল্লাহিসের জীবন আর রসুলের জীবনের একেবারে আমাদের জন্য অনুসরণীয় এবং দৃশ্যমান রূপ কাদের জীবনে সাবাই করামের জমাতের মধ্যে কাদের জমাতের মধ্যে আলমী নির্দেশ দিয়েছেন যে এই দিন পৃথিবীতে তোমরা প্রতিষ্ঠিত করো বিচ্ছিন্ন হয়েও না দিনটাকে কি প্রতিষ্ঠিত করো আমি রসলে পাঠিয়েছি দিনটাকে কি করার জন্য বিজয়ী করার জন্য হৃদায়ত এবং সত্য দিন দিয়া যেন এটাকে পুরা পৃথিবীর সব দিনের উপর কি করে দেয় বিজয়ী করে দেয় রসুল জীবনের শেষ মুহূর্তে কোন ধরনের বিজয়টা রেখে গেছেন আর তাহলে বোঝা গেল্যিক বিজয়ের এবং ইসলাম এটা তো বিজয়ী সবসময় সবসময় না রসুল যখন মক্কাই তখন দলিলগত ইসলাম বিজয়ী না রসুল যখন নবী এখনো আল্লাহ তাল পক্ষ থেকে দুনিয়ার মধ্যে ঘোষিত হন নাই তখনো কি ইসলাম বিজয়ী না আরে হাকি কতান দলিলগত ভাবে সে বিজয়টার জন্য পাঠাইছে আর সে বিজয়টা ইসলামের জন্য কোন বিজয়টার জন্য রসলকে পাঠাইছেন যে হাকি যে জিনিসটা বিজয়ী যে জিনিসটা কার্যকর সেই জিনিসটাকে জাহেরি ভাবে কি করে দাও বিজয়ী করে দাও তো এই বিজয়টা এর কি কিন্তু এখন রসুলের জীবনের উপরে যা যে রসলের জীবনের উপর কি আসছে বিভিন্ন অবস্থা আসছে এইজন্য রসুলসান একটা সাহবাহিক জমাত গঠন করে রেখে গেছেন যে তোমরা যেন একেবারে চোখে দেখে দেখে তোমরা নিজেদের জীবনের পথ নির্ধারণ করতে পারো এই জন্য আমার সাহবাহিক রাম করে রেখে গেলাম ইসলামটা যেমন সময় থেকে কি রেখেছে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে পূর্ণতার দিকে আসতেছে না পূর্ণতার দিকে না রসুল সে পূর্ণ হয়েছে না এখন রসুল আসার পরে যেমন রসুলের জীবনেরও আগের অবস্থায় যা করেছিলেন শুধু তত ডুবুর মধ্যে যদি কে ওই ঘোটায় রাখে সীমিত রাখে সেও এমন গুমরা হয়ে যাবে সেও কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে সেও গুমরা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 যে আংশিক গ্রহণ করতেছে আল্লাহ যেই বিষয়ে দিয়ে উপর একটা অংশ বলে গেছে তাদের মধ্যে বিদ্বেষ এবং আমি কি করছি শত্রুতা সৃষ্টি করে দিয়েছি কি সুবিধা দুনিয়ার সুবিধা তা তো যা বিহীন তিলকাল আহুয়া দুনিয়ার বিভিন্ন খা তাদের মধ্যে কি হয়ে যাবে সংক্রমিত হয়ে যাবে তাদের মধ্যে কি প্রবাহমান হয়ে যাবে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 কি মনকে কি করা তৃপ্ত করা এইগুলো নিয়ে আনন্দিতে থাকা এইগুলির ক্ষেত্রে কোনো ঝুকির মধ্যে না পড়া এইগুলির ক্ষেত্রে মধ্যে না এই তাদের লগরে সায় কি যাবে ঢুকে যাবে এবং প্রবাহমান থাকবে কি থাকবে কেহ গুমরা সন্তানের কারণে কেহ গুমরা স্ত্রীর কারণে কেহ গুমরা সমাজের কারণে কেহ গুমরা কারণে মা বাবার কারণে গুমরা সন্তানের কারণে গুমরা ব্যবসা বাণিজ্যের কারণেও কি গুমরা এই গুমরাহি ছড়াবে কিসের মাধ্যমে এই দুনিয়াবি এই বিভিন্ন হাহে সাতের বিষয়ের মাধ্যমে তিলকাল আহুয়া এইগুলো তাদের মধ্যে কি হয়ে যাবে সংক্রমিত হয়ে যাবে তিলকালের বস্তুগুলো তাদের মধ্যে রগের ভিতরে দিয়া যেমন রক্ত প্রবাহিত থাকে বিশ রক্তের সাথে বিষ প্রবাহিত হয় তাদের এই রোগ ভিতরে দিয়া এই বিভিন্ন খাহেসাতের বিশ এর প্রবাহ চলতে থাকে সে কথা বলবে তো কি হক হক গোপন করবে সে সে এলিম শিখবে এরা দিয়া মানুষদেরকে গুমরা করবে সে আমল করবে এরা দিয়া মানুষদেরকে ধোকা দিবে মানে তার সব জায়গায় কি খালি বিষাক্ত অবস্থা দেখতে দেখা দেখতেছে সে বিশাল বড় ইসলামের খেদমত করতেছে আসলে সে ইসলামের শত্রু আসলে কি সে ইসলামের শত্রু সেটা করতেছে তার খায় তার হায়াসের লোক মিলে এই কারণে সে ইসলামটা পালন করে আসলে আল্লাহর জন্য করে না সে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 বিপদ আসে দুনিয়াওয়ালার দুনিয়া ধ্বংস আখেরা তো ধ্বংস আল্লাহর আবাদত না করে সে দুনিয়া এবং আখেরাতে ধ্বংসের সম্মুখীন হয়েছে আবাদত করে এবং আল্লাহরই আবাদত করে কিন্তু কি আংশিক যে আবাদতের মধ্যে বিপদ আছে সে আবাদতে সে নাই যেটার মধ্যে বিপদ নাই সেটাতে আছেই না কি আছে নতিজা হইল দুনিয়া ধ্বংস আখারাত ধ্বংস দুনিয়ার জীবনটাও আখারাত কামাইয়ের সাথে হাতে ব্যয় হইলো না তার নফসের গোলামি দিচ্ছে না কি হলো তার ব্যয় হলো কিন্তু সে ঢোকা খায় থাকলো যে আসলে সে আল্লাহর গুলামি করতেছে সে ধোকার মধ্যে পড়ে রয়েছে যে সে কার গুলামি করতেছে আল্লাহর গুলামি করতেছে আসলে করতেছে কার গুলাম এদের ব্যাপারে কোরআন শরীফের দৃষ্টান্ত চলতেছে। যখন নাকি ধুধু মরুভূমির মধ্যে কৃষ্ণার্থ একেবারে পানির পিপাসাই কাতর দূরে তখন ঠিক রোদ্রের মধ্যে এসে তাকায় মনে হয় যে পানি ঢেউ খেলতেছে পানি কি করতেছে আসলে মরুভূমিরা ওই যে দেখা যায় এই যে দুপুর বেলা এখন গাড়ি দিয়ে চলেন এই যে পিস রোড আছে না গাড়ির সামনে বসে দেখেন যে মন হয় যে পানি সামনে অনেক দূরে কি রুডের মধ্যে মন হয় যে পানি পানি ঢেউ ফেলতেছে এটি উনি ভালো উদাহরণটা নিয়ে আসছে। কিন্তু সে কৃষ্ণার যদি মনে করে যে আসলে ওখানে পানি আর দৌড়া যায় গেলে কি হবে ওখানে গিয়ে দেখবে যে হাই হাই পানি তো নাই দৌড়ের কারণে না আশার তীব্রতা বাড়ছে তৃষ্ণার তীব্রতা বাড়ছে কিন্তু প্রাপ্তি নাই কিছুই তোর মৃত্যুটা ঘনাইলো না দৌড়ে সরলো যা হুম হোসাইয়া দৌড়ে যেখানে পানি মনে সেকেন্ডটা কে হয়ে গেল শেষ জীবনের হিসাব মৃত্যু হয়ে গেল এই আমল করে এই সমস্ত মরিচিকার পিছনে ছুটে যাওয়া এক দল কি আমল থাকবে তার আমল করবে আমল করে করে ক্ষতিগ্রস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে আর এক অর্থ হইল যে তাদের জীবনটা তো আসলে আসলে দুনিয়ার জীবন আল্লাহ তারা দিয়েছিলেন আখারাত কামাইয়ের জন্য তারা এটা দিয়ে কি করে নাই আখারাত কামাই করে নাই আরেকটা সে কিছু ন্যাকামল করছে সেগুলির বদলাশে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 তুমি করেছো এই জন্য তুমি কি করছ পেয়ে গেছো আর কি হিজরা তু ইলা দুনিয়া ইউসি তু ইমন কানা হিজরা তু হইল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 কারণ হিজরত করছে কারণ আল্লাহ যদি সে দুনিয়ার জন্য হিজরত করে থাকতো তাহলে তো দুনিয়া পাইত কারণ আল্লাহ নিজে জানাই যে দুনিয়ার জন্য হিজরত করবে তার সেই দিকে হিজরত হবে সে দুনিয়া কি সে দুনিয়া পেয়ে যাবে সে এখন একজনে হিজরত করছে কিন্তু দুনিয়া পায় নাই তাহলে নিশ্চিত যে তার হিজরতটা কি হয় নাই দুনিয়ার জন্য হয় নাই জন্য এটা নিশ্চিত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 আবার কি করছে আগের জায়গায় গেছে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে ওই আমার মেধে জড়িত হয়েছে জেহাদের মধ্যে জড়িত হয়েছে যখন জেহাদের মেধে কি সুবিধা ছিল গণিমতের মাছ ছিল যখন বাহবা ছিল সবাই তারে মুজাহিদ মনে ফিরে কি করতো আদিয়া তোফা দিত সান্দা দিত কি করত এই সম্বন্ধে হইত আবার তখন নাকি এবং পৃথিবীর কাঠের মুশাকা আমেরিকাও কি ছিল পক্ষে ছিল তখন খুব জাহাজ মুজাহিদ মুজাহিদ ছিল এবং আমরা হবো তালেবান বাংলা হবে আফগান খুব স্লোগান দিত এমন কি করতো খুব খুব বলতো খুব জেহাদি জেহাদি ছিল সে চান্দা ছিল কি ছিল হাদিয়া তোফা ছিল সম্মান ছিল আমেরিকার পৃষ্ঠপোষক ছিল সরকারের বিরোধিতা ছিল না রিমান্ড ছিল না জেল ছিল না এই হালতটাই সে ছিল সে কিন্তু যখন কি সবার এই যে আল্লাহ তালা তো বলছেন দিয়ামি জাল্লাহ হবি এখন তো হবি কত ই আল্লাহ জানে কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে কি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 আমি জেনে না কিছু ভয় পুলিশে ধরবে রিমান্ডে নিবে উমুকে খায়া নেবে তোমাকে এটা করে নেবে সেটা করে নেবে জু খোলা বোকা ফাঁকা থাকতে হবে না খায়া থাকতে হবে পলায় পলায় হবে খাওন বছর বছরে বাচ্চা হয়নি আর হয়নি ধৈর্য শিল্পের কে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ মুসিবা আসলে রাস্তা সেরা দেন এরা না তারা বলে যে তো কা আল্লাহ সমস্যা কি যদুর মসিবত হয়েছে বেশি বদলা দিবো আমার আল্লাহ তালা বেশি দেবিনা কম দেবিনা না কি না আল্লাহ না মাসিদ আল্লাহ হয়েছে মাসিদ আল্লাহ আল্লাহর কাছে শুধু কি দিব না শুধু যদি দূর পাবো না কি হবে বেশি পাবলা যার জন্য ইচ্ছা আল্লাহ তাহলে বাড়িয়ে দিবেন কম পক্ষে তো দল দন দিবেন কম পক্ষে তো কি কি দিবেন এরপরে যার ইচ্ছা আরো কি করবেন তাইলে সাথের জন্য করে কি দেখতে করে এবাদত কিন্তু আসলে করে হাহের সাথের জন্য যদি তার হাহের সাথে মাপ না হইতো তাহলে এটা করলো আর আল্লাহ বলছেন এই মার্কে এবাদত কেলা জান্ না তাদের উপর বিপদ আসছে রূপবিধি এসেছে তাদেরকে প্রকম্পিত করা হয়েছে হাত্তা রসুলা মনো মা রসুল এবং তার সাথে ইমান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মাতা নাসুল্লাহ আর কবে আল্লাহ সাহায্যের বিলম্বের কাছাকাছি হয়ে গেছে তারা বলতেছে আর কবে তখন গিয়ে সাহায্য মানুষের মনে করে রেখেছে ইমান আনছে এই কথা বলার পরে ছেড়ে দেওয়া হবে ফেত নাই ফেলা আর উর আবাদতের ধারাটা কি ছিল কি দাঁড়া ছিল ঠিক আল্লাহ করে কিন্তু ফেত না আসলে সেইর থেকে ফিরা যা আর আল্লাহ বলতেছেন জানাতের চিলে যে প্রশ্ন করার অর্থ কি যে এই ফেট আসা সারা ফেট পতিত হওয়া পরীক্ষা দেওয়া সারা।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 এখানে দিনের ক্ষেত্রে আর সবচেয়ে বড় পরীক্ষা মানে বলেন জেহাদের মধ্যে কিসের মধ্যে জেহাদের মধ্যে এই জন্য রস উসাম বলেছেন আল জেহাদ ইসলামের সর্ব উচ্চ চূড়া এটা কি চুটি সর্বোচ্চ সে পরিপূর্ণ দিনের উপরে থাকে কারণ দিনের কোনো অংশ আর কি থাকে নাই বা থাকে নাই কোন অংশ তার থেকে অদৃশ্য কোনো অংশ থেকে সে কোনো অংশকে সে অবজ্ঞাকারী না সে আছে পুরা উপরের উচ্চ শিখরে তো ওখানের আস্তে আস্তে আস্তে অন্যান্য গুলি বিস্তৃত ভাবে হইতে হইতে উচ্চার শিখরটা গেছে সে তার কাছ থেকে পাহাড়ের কোন সাইড অদৃশ্য কোন অদৃশ্য সে চতুর্দিকে দেখতে পেয়েছে এখন মানে উচ্চারতে হয়ে গেছে চতুর্দিকে দেখতে না আর যে সাইডে আছে সে এই পাহাড়ের সাইডি ওই এক সাইড দেখবো আর একসাইড কি করবো না দেখবো দেখবেন একটা অংশ কি বাদরে গেছে যতক্ষণ বাদরে গেছে ততক্ষণ এক জামাত হয় না এখন কি হয় নাই তোর জমাতে হয় কারণ উত্তর আরেকজন দক্ষিণ আর গায়ে লাগবো রুদুর গায়ে লাগবো ছায়া ওর গায়ে লাগবো বাতাস এই জেহাদ হলো সর্বোচ্চ শিখর ইসলামের সর্বোচ্চ শিখর কোনটা সর্বোচ্চ চুটি সর্ব উচ্চ শৃঙ্গ সেটা হলো জেহাদ এর মধ্যে উঠে আসতে বাস্তব কি হয়ে গেছে পরিপূর্ণ দিনের উপর উঠে আসছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি অংশ শ্রেষ্ঠ অংশ তারা হয়েছেন শ্রেষ্ঠ কাদের দ্বারা না না বংশের দ্বারা না জাগার দ্বারা না সুহবতের দ্বারা বংশের তাস একটু বেশি না সুহতের তাস একটা বেশি বংশের ঘনিষ্ঠতাটা সৌভতের মধ্যে বেশি হয় না বংশের মধ্যে বেশি হয় হ্যাঁ আপনার বাড়ির পাশে এক লোকে বাড়ি করছে আর সেই লোকের ভাগিনা হয়েছে আরেকটা লোক এই দুইজনের মধ্যে ওই লোকে মহ্বত করে কারে বেশি ভাগিনা তো আরেক গ্রামে আরে ভাগিনা ওই লোকের একটা ভাগিনা আছে আর পার্শ্ববর্তী প্রতিবেশী বাড়িওয়ালা আছে ওই লোকের ঘনিষ্ঠ কে বেশি ভাগিনা বাড়িওয়ালা না ঘনিষ্ঠতা বেশি হ্যাঁ তারেক গ্রামে বাড়ি হ্যাঁ কুন্ড মধ্যে ঘনিষ্ঠতা বেশি কেন রসের সম্পর্কে আছে তো শু হব তের দ্বারা ঘনিষ্ঠতা বেশি হয় না নসবের দ্বারা কুন্ডের দ্বারা নসবের দ্বারা হাদিসের মধ্যে রসল বলছেন সল্ল্লাহিস মন দত্তি আমলুহু যার আমা করবে না বংশে কি করবে না আগায় আন্ত মন দত্তিহি আমি নসবহু যার আমলে পিছনে রাখবে বংশে কি করবে না আগায় নেবে না তাহলে যেখানে বংশেই আগে আনতে পারে না আমলে পিছায় রাখলে সেখানে সুহবতে আগে আনিবে আমলে পিছায় রাখলে তা এলে আগানু পিছানুল মানদণ্ড কোনটা বংশ সুহবত নামল । কি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 ওনার মর্যাদা বেশি না আবুল হাবের মর্যাদা বেশি আবুল হাব কি রসলের বংশের না কোন কিনাই কাছাকাছি কোনো সম্পর্ক এরপর তার মর্যাদা বেশি আবুল হাবের অত আবুল হাব রসলি কি চাচা না চাচাই তো আবুল হাব জেল কথা আবুল হা তাহলে মর্যাদা কারণে দ্বারা ওয়াইসুল বসবাস করে রস উৎসাল তার জন্য কি করতেছেন আল্লাহ তাকে বৈষ্যানি করে যাচ্ছেন তাইলে মর্যাদা বৃদ্ধির এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি আমল তো সাহাবাহিক শিখিয়েছেন আমি ব্যাপকভাবে সাহাবাহিকার মধ্যে কোন আমলটা বিদ্যমান ছিল চালো ছিল কোন আমলটা আমাদের মধ্যে কি ছিল যে হাত দিয়ে ছিল সবাই কি ছিলেন মোজাহিদ ছিলেন এমন কোন সাহাবি নাই যিনি কিনা মজাহিদ নিদ হবে সে সাহাবাই জামাতের সাথে আমার টা কি ছিল কিন্তু সুদ আলিম হইলে আহমে সাহাবাইকেরম সবাই আলিম ছিলেন সুদ সাই হল ছিল জাহাদ সারা সেইগুলো ছিল সাহাবাইকরম হইলে তো জাহাদ সারা সিংগুলো নাই হ্যাঁ অন্তর্ভুক্ত হইলো আর হইল নাকি আমবাবা সাহব ছিল না কি ছিল আমবা সাহব কি ছিলেন সাহবাইকেরামের জীবনের দাম বেশি না আমাদের জীবনের দাম বেশি হবে রস দিন কিনা করছে মক্কায় দাওয়া শুরু না করে দিচ্ছে ততদিন রস আলামিনে বলছে কি সম্মান ছিল রস হাজির আসাদ প্রতিস্থাপন নিয়ে তাদের মধ্যে মারামারি আর সেই রসল দেওয়া শুরু থেকে নিক্ষেপ শুরু করে দিচ্ছে রসলি তুই তোমায় আজ্লা ওটেন নারী বলি রসলের উপর চাপাইয়া দিচ্ছে রসলের সাথীদেরকে ধরে ধরে মারতেছে পিঠে দিয়েছে সামনে নিজেরা পিঠেলে এতটুকু খারাপ লাগে না নিজের সঙ্গে সাথে গুলি যে পিঠেলে মানসিক যে একটা কষ্ট আসে মানসিক কষ্টটা বড় না আর রসলের মানসিকতা কতটা উন্নত রসলি কষ্টটি কেমনি সহ্য করছে কি রেখে না আগে কত ভালো ছিল আগে কত কি ছিল ভালো ছিল আল্লাহ দেখছিল আর এখন কি একটা তো দিনের পথে হাঁটবা সেই স্টেশনগুলি আসবে যত উপরে উঠবা তত বেশি কে যাইবো মানে কাঁপতে থাকবা শরীর কাঁপতে থাকবো কাঁপতে থাকবো না যেতেছে না পাহাড়ের যত উপরে উঠতেছে কে হয়ে নিজের দূরত্ব বাড়তেছে না আল্লাহ বলে এমন বরং স্পষ্ট বলে দিছে কিতাব না ইলে আংজাল না আং জাল না ইলেইকুম কিতাবি ভিক রকম কিতাব নাজাল করেছে যেটার মধ্যে আলোচনা খাদে তোমাদের আর এরা কেছে রসলের উপর এলে কি পরিমাণ আল্লাহর সাথে তাদের